বাংলা মানবতা সমাধান عليكم ورحمه الله وبركاته وعليكم الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين প্রিয় দর্শক মণ্ডলী ইসলামী অর্থনীতি আলোচনার এক পর্যায়ে আজকে আপনাদের সামনে বাংলা পিএস টিভিতে আলোচনা করব মানুষের অর্থ সংক্রান্ত একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় লেনদেন ও আদান প্রদানের বিষয়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 এই অনুভূতিটা বহু মানুষের মধ্যে নেই ওয়াদা করে ওয়াদা খেলাফ করে ঋণ যথাস সময়ে পরিশোধ করে না ফেরত দেয় না পরিষদ চাইলে বারবার সে এমন কথা বলে আপনার চপ্পল ক্ষয় হয়ে যাবে টাকাটা চাইতে তবুও সে এমন ভাব দেখাবে আমি কি তোমার টাকা মেরে খেয়ে নেব নাকি যাও যা পারবে করে নাও কোটে যাও থানাতে যাও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 जे जत टा ऋण देवे तार अर्धे टिकार दान कर समान स्वबे यही नियते ऋण दीते हैं किंतु एम मानुष आज ऋण परशोध करते चाय ऋण खे से मारा जाए टा हरफ कर मारा जाए इसलामी अर्थनीति यहाँ एक बड़ आघात जार फले समे ऋण देवा नवर व्यवस्था बंदे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 বিদায় মিনা ময়দানে তিনি বলেছিলেন যে তোমাদের খুন তোমাদের মাল পরস্পরের জন্য সেই রকম হারাম যে রকম আজকের এই দিনে এই জায়গাতে এই শহরে হারাম ওখানে খুবই হারাম ওখানে হারাম বলা হয় হারাম মানে কি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 তার প্রতি কৃতজ্ঞ হব তা না উল্টে নানা কথা শোনায় এবং তার টাকা আত্মসাত করে কক্ষিগত করে ঋণ করার মাধ্যমে অপরের মাল খেয়ে এবং তা পরিশোধ করার চেষ্টা না করে আল্লাহর ইবাদত করা সমীচীন হতে পারে কোন মুসলিমের জন্য এটা মনে হয় না আপনি হালাল খাবেন তবেই তো আপনার দোয়া কবুল হবে আল্লাহ তালা বলছেন না ইয়া ইউ আল্লা মানু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 رسول الله صلى الله عليه وسلم بلدت ايو ما رجل تدين دينن وهو مجمع الله يوفيه اياه لقيا الله سارقا جه رين نيه رين پورشد کرنا شه چور اكسنه چور, چور چور چودی کر لکی لکی تاینا تا کیا تو جور کر چنیه نای داکار كنتو جه رین گرهیتا رینی بیکتی رین نای نا مستی مستی کتا بولے كنتو منه منه نیوت راکے کی جه ای ٹاکا امی آر रसुल्ला कारो का ऋण ग्रहण करोध करात चोर आल्ला संगे चोर इमे मजार हादिस एम ऋंगस्त व्यक्ति जदिन दिखे भलो लोक है नामी है माशा आल्ला नामी लोक क्यों नामी हम कि छैचर তার কাছ থেকে কিছু নিলে তা ফেরত দিতে চায় না তবুও মরণের পর ওই ঋণের কারণে তার আত্মা বেহেস্তের পথে থাকবে ভালো লোক হওয়ার জন্য তার জন্য রাস্তা ক্লিয়ার। কিন্তু সমস্যা হলো হ্যাঁ গেট পড়ে গেছে রেল লাইনের গেট পড়ে গেছে সিগন্যাল রেড হয়ে গেছে কেন তোমার ঋণ আছে ঋণ বাকি রেখে মারা গেছো ঋণ বাকি রেখে মারা গেছ ঋণ পরিশোধ না করা পর্যন্ত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 যে ঋণ শোধ করতে চায় না তার রসুল্লাহ ত্যাগ করল এই জান্নাতে প্রবেশ করবে তিনটে জিনিস থেকে পবিত্র পরিচ্ছন্ন সে জান্নাতে প্রবেশ করবে নম্বর এক আল খেবর কেবের মানে কি অহংকার বড়াই রসুল্লা হল কেননা আপনার ভিতরে বড়াই আছে আমি বড় আমি বেশি জানি আমার মধ্যে বড়ত্ব আছে অহংকার বাতরুল হক হক জানা সত্ত্বেও মানবে না মানলে তার ক্ষতি হবে তাই না লোক সমাজে তুমি এতদিন দোয়া করে এলে বলে এলে আজ আবার বলবে দোয়া নাস। আর অন্য মানুষকে ছোট মনে করা তুচ্ছ মনে করা তাদের প্রতি অবজ্ঞা করা ও কিছু জানে না ও কতটা জানে ও কি বোঝে তাকে ছোট করা তার নাম নিয়ে তার ব্যক্তিগত পরিচয় নিয়ে তাকে ছোট করা ইলমে যদি না পাচ্ছে তো তার আখলা চরিত্র তার আত্মীয় নানা বাহানা নিয়ে তাকে অহংকার বসন্তের বৃষ্টিতে যেমন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 আমাদের আয়োজন আলকোনাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে কে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান ও শুক্রবার রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডায়ালগ ডায়াল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 श्ल भाषा उच्चारणकारी और गालमंदी होते सुनान तिर सत्क्यवहार अधख्या এক হাজার নয়শো প্রিয় দর্শক মন্ডলী আপনারা যে যেখানে আছেন আবার আপনাদের কাছে এলাম ঋণ সংক্রান্ত আলোচনা নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি মারা গেল এবং তিনটে জিনিস থেকে সে পবিত্র পরিচ্ছন্ন থাকা অবস্থায় মারা গেল সে ব্যক্তি জানাতে যাবে তার মধ্যে প্রথমটা কি বলছিলাম অহংকার অহংকার করোনা কারণ অন্য এক হাদি সে আছে যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না বেহেসতে যাবে না কোনো প্রকারের অহংকার মালের অহংকার ধনের অহংকার গদির অহংকার ইলমের অহংকার হ্যাঁ যেকোনো প্রকারের অহংকার থাকলে সে বেহেস্তে যাবে না অহংকারীর জন্য জাহান্নান জান্নাত না নম্বর দেন মানে কি রিন রিন থেকে যদি পরিচ্ছন্ন অবস্থায় মারা যায় তাহলে সে বেহেস্তে যাবে তার মানে হল রিন রেখে যদি মারা যায় ঋণ পরিশোধ না করে মারা যায় তাহলে জান্নাতের পথে সে আটকে থাকবে অল গোলুল মানে হচ্ছে খেয়ানাত করা বিশেষ করে গানিমাতের মালে খেয়ালাত করা গানিমাতের মাল কাকে বলে যুদ্ধ লব্ধ সম্পত্তি যুদ্ধের পরে যে মাল জমা করা হয় প্রতিপক্ষের সেই মাল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 বিলাসিতা করার জন্য ঋণ করা বৈধ না আপনার আছে মাসাল্লা সচ্ছল অবস্থা তবু আপনি অতিরিক্ত বিলাসিতা করার জন্য আপনি ঋণ করছেন সুন্দর খাট পালং করার জন্য আপনি ঋণ করছেন বাড়িকে আরও সুন্দর ডেকোর করার জন্য ঋণ করছেন চলার মতো সব কিছু আছে তবু অতিরিক্ত আরো কিছু বিলাস সুখের লোভে আপনি ঋণ করছেন হয় আপনি নিজের পক্ষ থেকে আর না হয় স্ত্রীর পক্ষ থেকে প্ররোচিত হয়ে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 ऋण माथा ठके पिन ऋण माथा ठके पिन ऋण दिन दुश्चिंता और रे अनिद्रा आने ऋणग्रस्त मानुष विशेष भावे पपे लिप्ते हैं ऋण जे करशेष पापे लिप्त हो क्यों रसुल्ला सल्लाह आलहीसल्लम दवा करतें मोनात करतें नाम शेषांगशे मोना कथा करते हैं नाम शेषांगशे इन मुसल्ली रब्बाह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 و اعوذ بك من فتنه المسيح الدجال ار مسیح الدজালের ফিতনা থেকে পناہ চাচ্ছি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত জিবোন মি তর ফিতনা থেকে আমি পناہ চাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারটি জিনিস থেকে পناہ চেয়ে নিয়ে তারপরে অন্যন্য দোয়া তোমরা করতে পারো অন্যন্য চাওওয়াব চাইতে পারো কি আল্লাহুম্মা ইন্নী কারণ ঋণ যে করে তখন ঋণ করার পর কথা বললে সে মিথ্যা বলে আর ওয়াদা দিয়ে খেলাপ করে কবে দেবে আগামী শনিবার আগামী শনিবার এলো বেচারি পারলো না মিথ্যা বলা হলো ওয়াদা খেলাফ হলো এইভাবে পাপ হয়ে যায় ইনশাল্লাহ বলছ ঋণ করে মানুষকে ওয়াদা দিচ্ছ আগামী সপ্তাহে আগামী সপ্তাহে অত দিচ্ছ না মিথ্যা বলছো ওয়াদার খেলাফ করছো এই জন্যে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 যেকোন বাবা ঋণ করে মারা গেছে ব্যাংক থেকে হোক ব্যক্তির কাছ থেকে নিয়ে হোক যেখান থেকেই হোক সেই ঋণ পরিশোধ করতে হবে বাবা মারা যাওয়ার পর যে জমি সম্পত্তি ছেড়ে গেছে সেই সম্পত্তি ভাগ হওয়ার আগে ঋণ বাবর যত টাকা লাগে ওই জমি বিক্রি করে ঋণ পরিশোধ করে বাকি যেটা থাকবে সেটা ভাগ করবেন যদি কিছু সম্পত্তি না থাকে আপনারা ভাইরা যে কোনো প্রকারে অর্থ উপার্জন করে জোগাড় করে আপনি সেই ঋণ শোধ করবেন না হয় আপনার আব্বা ভালো লোক হলে তাহাজ বোঝার লোক হলেও জান্নাতি লোক হলেও জান্নাতের পথে আটকে থাকবে যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয় সাড়ে সত্তর নিয়ে টাকা নিয়েছে তো আমাকে এক লাখটা ঋণ লাগছে এখন সুদের ওপরে ঋণ নিয়েছে না আপনাকে দিতে হবে ছুট্ট দিতে হবে অবশ্যই যখন পদা দিয়েছেন আপনি চুক্তি করেছেন সাইন করেছেন যে আমি সুদের ওপরে ঋণ নিচ্ছি সুদ সহ দেবো তখন সুদ সহ দিতে হবে এখানে তো আপনার কেউ মাফ করাতে পারবে না ঠিক না আমি ঋণ পাই টাকা পাই নামাজের সময় বলা হয় যে কেউ যদি কোন ঋণ পেয়ে থাকো তা আমাকে বলতে পারো তখন কি বলা যায় না নয় অথবা একটা কোশ্চিন আছে আগে বা জানাজার পরে এই কথা বলা ঠিক কিনা আল্লাহ রসুলাম জিজ্ঞেস করতেন যে মারা গেল তার ঋণ আছে কিনা অথবা ক্লিয়ার হওয়া ভালো অনেক সময়ে আব্বা ঋণ করে ছেলেরা সবাই বুঝতে পারে না জানতে পারে না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 সিলবীন মোহাম্মলআলি আজমিন ওসসালামালকুম ওর বকাত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 জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় মূল ভিত্তি করতেছেন আল্লাহ আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আজ রাত আটাইব আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 to implement the convincing Islamic come educational formula to excel in your career. Deekhoon, Career Guidance. Aaj rath, shade shad time, aap puno shamprachar. Shakaal shade no tae bangladeeshe. Quran, acta churaan to baat ta.